আপনি যে উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفك ما له رياء الناس ولا يؤمن بالله واليوم الآخر আজকে পৃথটিভি বাংলা পক্ষ থেকে মানুষকে দান করে খোটা দেওয়া এই নিকৃষ্ট গুণটি নিয়ে কথা বলবো। অথবা এই অনুত্তম গুণটি নিয়ে কথা বলবো। আমরা আশা করি আপনারা আমাদের সাথে সঙ্গ দেবেন আল্লাহ আমাদের সকলকে এই ফোটা দেওয়ার নিকৃষ্ট গুণ থেকে হেফাজত করুন সুপ্রিয় দর্শক আমরা আয়াত পাঠ করেছি সুরাতুল বাকার ২৬৪ শত নম্বর আয়াত মোহানবুল আলামিন এ আয়াতে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন আনু হে ইমানদারেরা তোলুক বিলমান। তোমরা তোমাদের সদাকাতগুলো দান খায়রাতগুলো যেগুলো তোমরা অন্যকে দাও সে দানগুলোকে নষ্ট করে দিও না আর সেটি হচ্ছে বিল মাননি ওয়াল আদা মান করার মাধ্যমে খোটা দেওয়ার মাধ্যমে এবং কষ্ট দেওয়ার মাধ্যমে সুপ্রিয় দর্শক মোহানবুল আলমিন এ আয়াতে দুইটি মাধ্যমের কথা বলেছেন একটি হলো খোটা দেওয়া আর দ্বিতীয় হলো কষ্ট দেওয়া এবং দুইটিই গুণ যার মাধ্যমে আপনার দান করা বস্তু দানের যে ফজিলত সে ফজিলত নষ্ট হয়ে যায় যে সোয়াব সে সো নষ্ট হয় তখন আমরা খুব ভালো করে জানি দান করা এটি একটি উত্তম গুণ এবং দান করার ফজিলত অধিক মহান্নবুল আলমিন কোরআন মাসিদে যে সকল বিষয়গুলি আলোচনা করেছেন তার মাঝে একটি বিষয় হলো যে মোহান্নবুল আলমিন আমাদের সকলকে রিজিক দেন এবং সকলের রিজিক তিনি লিপিবদ্ধ করে রেখেছেন আমার আপনার আর সাথে সাথে আলোচনা করেছেন যে এই রিজিক থেকে খরচ করা এটি তার একটি অ্যাওয়ার্ডার মোহাম্মবুল আলমিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন এবং এই রিজিকটি সকলের জন্য তিনি লিপিবদ্ধ করেছেন এবং তার জন্য যে রিজিক তিনি লিপিবদ্ধ করেছেন তিনি সেটি পাবেন আমার জন্য যেটি লিপিবদ্ধ করেছেন আমি সেটি পাবো আপনার জন্য যেটি লিপিবদ্ধ করা হয়েছে সেটি আপনি পাবেন মহান্নবুল আলমিন এই মর্মঈশরাত এরশাদ করেন মিন যে পৃথিবীতে যতগুলো প্রাণী চলাচল করে যে প্রাণীগুলো আছে মহানরবুল আলমিন তাদের সম্পর্কে বলেন লমিল তারা তো তাদের রিজিক तर आहारे व्यवस्था ता करना बर जुको अल्लाह ते जतगुल प्राणी आबगिकर व्यवस्था करें हान चुपी दर्शक आजकल गुणटी कथा बोलते चले हम आर्टी हल मान और मान शब्द अर्थ हलो खोटा दवा मानुष केख दिलें दान कर দান করার পর আবার ওই দান সম্পর্কে আপনি কথা বললেন আরে ভাই আমি আপনাকে অমক দিন একশো টাকা দিয়েছিলাম না আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন মানুষকে বলছেন আরে আমি তো তাকে কত টাকাই না দিয়েছি সে এখন আমার উপরে কথা বলে ইত্যাদি কথাগুলো যেগুলো আমাদের সমাজে দৈনন্দিন জীবরে। আমাদের ইমান দুর্বলতার ফলে এক মানুষের কাছ থেকে এই ধরনের কথাগুলো আমাদের শুনতে হয় এজন্য এই বিষয়টি আমাদের বেশি আলোচনা করা উচিত কারণ একজন আর অনুগ্রহ করেন এবং অনুগ্রহ করাটি এটি দান করা আলমিন আমাদেরকে দান করতে বলেছেন এ ধরনের আয়াতের সংখ্যা অনেক মহানবুল্লাহ আলমিন সুরাতুর বাকার দুইশত চুয়ান্ন নম্বর আয়তে এসাদ করেন আমি যে রিজিক তোমাদেরকে দান করেছি যে আহার তোমাদেরকে দিয়েছি সে আহার থেকে তোমরা খরচ করো আর সেটি তোমরা খরচ করো আর সেদের কোন বন্ধুত্ব থাকবে না কেউ কাউকে সহযোগিতা করতে পারবে সেটিও নয় বরং এ দুনিয়াতেই সহযোগিতা করার সময় সুযোগ আছে খরচ করার সময় সুযোগ আছে অতএব তোমরা খরচ করো তাহলে এহা এতে আমরা যে অংশটুকু বুঝতে পেরেছি সেটি হচ্ছে খরচ করা দান করা আর দান করাটি হলো মমিনের গুণ আল্লাহ তালা কোরআন মজিদের বিভিন্ন জায়গায় এই গুণ সম্পর্কে তিনি আলোচনা করেছেন ইয়া ইহল্লাদিমা কাসাবতুম তোমরা যেগুলো ভালো উপার্জন করেছ সেখান থেকে তোমরা খরচ করো তাহলে এখানেও মোহানবুল্লা আলমিন আমাদেরকে আদেশ করেছেন আর আদেশ হলো যে আমাদের খরচ করতে হবে আর খরচ হবে উত্তম জিনিস থেকে दुटी आयातर भित स्पष्ट होते पे थी। महान रबुल आलमीन जीविका थे अर्थ सम्पदार्जन करी से अर्थ सम्पद खरच करते हुए और ये अर्थ सम्पद मूलत रबुल्जर पक्ष के आसे आल्ला पक्ष एस जरा कटिपति आज के तेरे कथा बोल य कटिपति हवा वही सम्पदगुल य कष्टर फल वार प्रचेषार फल प्रचेषा कर प्रचेषा महानी तुम खरज करो और महानबुल आलमीन के दिए थे अपन के दिए थकें दर्शक अतए महानबुल आलमीन जत न्यामी आत সবগুলো তার পক্ষ থেকে অমা বিকুমিনেহামাতিন ফাম আল্লা অতএব আল্লাহ যে রিজিক দিয়েছেন যে অর্থ সম্পদ আপনাকে দিয়েছেন সেখান থেকে আপনি খরচ করুন সুপ্রিয় দর্শক তাহলে মহান্নবুল আলমিনের পথে খরচ করতে হবে তাহলে খরচ করাটি একটি ইবাদাত মহানরবুল্লা আলমিনের অর্ডার এখন পক্ষান্তরে খরচ করার পরে যেহেতু মান হয় অতএব আমাদের খরচ সম্পর্কে একটু আলোচনা করতে হবে দান করার সম্পর্কে একটু আলোচনা করতে হবে তাহলে বাকি অংশ বা খোটা দেওয়ার বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হবে নেম থেকে হাদিস বর্ণনা করেন আবু হরাই আনহু। তিনি বলেন ইন্নল্লাহ তালা তৈবুন নিশ্চয় আল্লাহ তালা হলেন পুত পবিত্র লাকবাল ইয়ীবা এবং তিনি পরিষ্কার পরিচ্ছন্ন অর্থ ছাড়া তিনি যেগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন যেগুলো হারাম মিশানো এই অর্থ তিনি কবুলও করেন না সুপ্রিয় দর্শক তাহলে যে সম্পদ আপনি দান করবেন সে দানগুলি হতে হবে পরিষ্কার যেমনটি আমরা আয়াত পড়েছি মহানর্বুল আলমিন এর সাদ করেন আনফিকু মিন মা তৈবাত যে হালাল যে উপার্জন করো সেই হালাল উপার্জন থেকে তোমরা খরচ করো তাহলে খরচের বিষয়টি হলো এই মহানরবুল আলমিন আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন আর মোহান্রবুল আলমিনের পথে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য हाँ एक खरच करार ऑर्डर दिए विधायक खरच करते हैं क्यों जो एक बोलें नये हमार सम्पदी क्या दीब बर जा सम्पद आपनर नई कारण महानबल आलमी स्वीकृति दिए महानबुल आलमीन इश्स करेंमत हलोर यर्थ सम्पद हलोर अतएव अर्थ सम्पद खरच करते तक अर्थ सम्पद खरच करार क्षेत्र केलाल अर्थ खरच करते कारण अपन उपार्जन जो हराम উপার্জন যদি অন্যায় পথে হয় এবং এই উপার্জন যদি আল্লাহর পথে ব্যয় করা হয় তাহলে সেটিও গ্রহণযোগ্য নয় নবী সাল্লি সাল্লামে আদিসের এই শেষ অংশে তিনি উদাহরণ দিয়েছেন যে ওই ব্যক্তি যার মা তামহু হারুন ওয়া মালবাসুহু হার ওয়া গুলাবিল হারামাজা বলাহা তিনি ওই এক ব্যক্তির সফরের কথা উল্লেখ করে তিনি বলেন যে ওই সফরকারী সফর করতে চলেছেন আর আল্লাহর কাছে হাত তুলে তিনি দোয়া করছেন তার চুলগুলো এলোমেলো তার অবস্থা হলো জরাজীর্ণ মানে সফর অবস্থাতে ভ্রমণ কেউ করলে তার অবস্থা খুব একটা ভালো থাকে না আর এই মুহূর্তে আল্লাহ তালা তার বান্দার ডাকও তিনি শুনেন সারা দেন কারণ আল্লাহ আল্লাহতালা যেই সময়গুলিতে যেই অবস্থাগুলিতে মহান রব আলমিন তার বান্দার দোয়া কবুল করে থাকেন সে সময়গুলির মাঝে একটি সময় অথবা একটি অবস্থা হল সফরের অবস্থা আল্লাহ নব্বী এখানে বলছেন এই সুন্দর অবস্থা হওয়ার পরেও তার কথা আল্লাহ তারা কীভাবে গ্রহণ করতে পারেন শুনতে পারেন ও মা তামহু হারুন সে যা কেছে সে খাদ্য তার হারাম ওয়া মালবাসুহু হারুন এবং তার যে পোশাক পরিচ্ছদ সে পোশাক পরিচ্ছদের হারামের তার অর্থ সম্পদ যে অর্জন করেছে সেটি হল সে অন্য পন্থায় যে অবৈধ পন্থায় উপার্জন করেছে ওয়া বিল হারাম এবং তার নিজের শরীরকে গঠন করেছে সে অন্যায় অর্থ সম্পদ দিয়ে আননা ইউস্তাজা বোলাহা তার কিভাবে আল্লাহ তালা দোয়া কবুল করতে পারেন আর তিনি খুব কাকুতি আল্লাহর সাথে কথা বলছেন সুপ্রিয় দর্শক তাহলে আল্লাহর পথে আমাদের ব্যয় করতে হবে এটি হলো মহানবুল্লাহ আলমিন আদেশ এবং এ আদেশের ক্ষেত্রে আমাকে অবশ্যই তার আদেশকে ফলো করতে হবে আর আপনি দান করলে সোহাবের হকদার হবেন অতএব আপনার উচিত যে দান করা महानबुल आलमीन जो रिजिकर व्यवस्था कर चे रिजिक खरचरा और ये हब अनेकगुल कारण एक शुद्ध कारण नई ज कारणगुल्बा धारा भावे इन्शा अल्लाह आलोचना करब हमति बरतर पर आबो इन्शालल्लाह अपन साथ ही थकून असलमतल व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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনা বাস্তবায়না দেখুন সোনা প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় পুরস্কার যে ব্যক্তি তাকে অস্বীকার করল উদারতা এবাদত ওই আমি যে বিষয়ে তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয়দের যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন মর্যাদা প্রতি শনিবার সাড়ে দশটায় সম্প্রচার সকাল নেশে ডায়ালগন ডিসকশন Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun. Shommukh Shammari. Foroburthi Anushtham. Peace TV, Bangalaya. Assalamu alaikum. Ar-rahmatullahi. Ar-rahmatullahi. Shubhriya darsha. Amra birutri pahalachana kutsi lam. Mahan Rabbul Alameen. Tini amadir je ortha shampo diya Eti taar ne'amat. এটি তার উপকন আর কেউ যদি কাউকে উপকন দেন তাহলে তার উচিত হল সে উপকণকে সাদরে গ্রহণ করা আর সাদরে গ্রহণ করার অর্থই হলো তার সাথে উত্তম আচরণ করা উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি আপনার বন্ধুকে গিফট দিলেন কিছু উপ দিলেন আরও উচিত আপনার সাথে উত্তম আচরণ করা সেগুলোকে সাদরে গ্রহণ করা আপনাকেও গিফট দেওয়া সুপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি আমাদের সার্বিক দিকগুলো শুধু একটি দিক নয় আপনার যে শরীর মহানব্ব আলমিন আপনাকে চক্ষু দিয়েছেন আপনাকে হাত দিয়েছেন আপনাকে পা দিয়েছেন সুন্দর একটি বড়ি দিয়েছেন দেহ দিয়েছেন আর এই দেহ হল মহানব্বুল্লাহ আলমিনের নামাত অনুরূপভাবে আরও অনেক নেয়ামাত আছে তার মাঝে নেয়ামাত হলো অর্থ সম্পদ আর এই অর্থ সম্পদ যেহেতু ন্যামাত এ নেয়ামতের আপনি তখনই মূল্যায়ন করতে পারবেন যখন এই অর্থ সম্পদকে মহান নবুল আলামিন যেই পদ্ধতিতে যেখানে খরচ করতে বলেছেন আপনি ঠিক সেভাবেই খরচ করবেন সেভাবে ব্যয় করবেন সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম যে দান করার পর খোটা দেওয়া আসলে আমরা এই দান করার পর খোটা দেওয়ার অংশটা ততক্ষণ বুঝতে পারবো না যতক্ষণ দানের কথা আমাদের আলোচনা না হবে অতএব দান সম্পর্কে একটু আলোচনা করবো মহানব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া মা আবিকুম মিন যে যত নেয়ামত আছে যেটি সূরাতুন নাহালের 53 নম্বর আয়াত যে যা নেয়ামত আছে সে নেয়ামত হলো আল্লাহর পক্ষ আর এটিই যখন নেয়ামত যখন আমি নেয়ামতকে নেয়ামত মনে করতে পেরেছি তখনই আমার সম্মান এই নেয়ামতের আমি কদর করতে পারব शुक्रिया দর্শক এ ছাড়াও আরো কারণ আছে মহান رب العالمین ইরশাদ করেন লা ইন শাকারতুম তার হক আদা করো তাহলে জেনে রাখো আমি অবশ্য আরো বৃদ্ধি করে দিব মহান রব আল আপনাকে যে দান করেছেন যে দিয়েছেন সেই উপঢন আরো তিনি বৃদ্ধি করে দিবেন জেনে রাখো যদি তোমরা অস্বীকৃতি জানাও সুপ্রিয় দর্শক তাহলে তাহলে জেনে রাখো আমার আজাব আমার পাকড়াও বড় কঠিন মোহানবুল আলমিন তাকে প্রশংসা না করার কারণে তাকে আজাব দান করবেন সুপ্রিয় দর্শক তাহলে এখানে এই আয়াতে আমরা স্পষ্ট হতে পেরেছি আমরা দুইটি আয়াত পড়েছি আর যে দুইটি ছিল নিয়ামতের প্রশংসা জ্ঞাপন করতে যা আমরা খরচ করতে হবে বা আমরা খরচ করব। এছাড়াও আরও তো কারণ হতে পারে যেই কারণগুলো আমরা বলতে পারি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নবী ম সাল আলী আসাল্লাম তিনি হাদিসে বলেন ইন্না সদাকা আলাল আল মিসকিন এ সদাকাত জেনে রাখো যে দান করা মিসকিনদের উপর এটি একটি দান হয় স্বাভাবিকভাবে এটি সদাকা হয় যার সব মহনবুল্লা আলামী দেন ওয়ালাদ রাহেমে ইফনান তবে জেনে রাখো যে কেউ যদি দান করে তার আত্মীয়তার আত্মীয়কে তার আত্মীয়তার সম্পর্ক কারণে তাহলে তার দুইটি ফজিলত হয় আর সেটি হলো হল সদাকাতনী সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেন একটি হলো সদাকাহ দান করার ফজিলত পাবে আর আরেকটি হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সব তাহলে দুইটি সব সুপ্রিয়তার সব এ হাদিস থেকে আমরা বুঝতে পারি যে দান করার যে দিকগুলি আছে যেই কারণে আমাদেরকে দান করতে হবে সেটি হচ্ছে মহান রব্বুল্লাহ আলমিনের আদেশ ফলো করে তার প্রশংসা জ্ঞাপন করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে এবং মিসকিনদের যে হক আছে আপনার প্রতি সে হক আদায় হবে এই মর্মে আমরা দান করে থাকি অতএব দান হবে আল্লাহর জন্য দান হবে একনিষ্ঠভাবে রব্বুল্লা ইজাতকে খুশির জন্য দান হবে কাল কেয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অতএব দানের মাঝে বা কাউকে কিছু দেওয়ার মাঝে আপনার সৎ নিয়ত হতে হবে সুন্দর আপনার আন্তরিক চাওয়া হতে হবে যার মাধ্যমে আপনি রব্বুল আজ্জাতের কাছে মহা পুরস্কার লাভ করতে পারেন তবে কেউ যদি দান করে খোটা দিয়ে দেয় অথবা দান করার উদ্দেশ্য ভিন্নভাবে সে দেখে তাহলে সে গুণাগার হতে পারে এবং মহান রবুল আলমিন তার বিনিময়ে তাকে সাজাও দিতে পারেন সুপ্রিয় দর্শক মহানবুল আলমিন দান করার যে পদ্ধতির কথা বলেছেন সে পদ্ধতি সময়ের মাঝে একটি পদ্ধতি আমরা আলোচনা করতে পারি বলেন। ইননামা লা সুরাতেন দানকারীদের গুণ যেটি হবে তারা এই কথা বলবে যে আমরা মিসকিনকে খাওয়াচ্ছি লেওয়া আল্লাহ সন্তুষ্টি কেমন হয় তাহলে সুরাতুর দাহারে দান করার যে পদ্ধতি সেই পদ্ধতি শিখানো হয়েছে আর আমরা তোমাদের কাছে তোমাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছি না এবং তোমাদের কাছে কোনো সন্তুষ্টি বানিয়ে চাচ্ছি না প্রশংসা তোমাদের চাচ্ছি না আমরা কারণ হলো এটি আল্লাহর জন্য দান তাহলে দানকারীর যে উদ্দেশ্য হবে সে উদ্দেশ্য হবে এক আল্লাহর জন্য সুরাতুল বাকার দুইশত পঁয়ষট্টি নাম রায়তওয়াল্লা তালা একই ধরনের কথা বলেন ও যারা দান করে আল্লাহর পথে তাদের উদাহরণ তাহলে দান করে পথে আল্লাহর সন্তুষ্টি কামনায় তাহলে আমরা দান করব। আমরা অন্যকে কিছু দিব আমাদের সম্পদ থেকে কিছু বিতরণ করব সেটি হচ্ছে আল্লাহর জন্য আর কেউ যদি কাউকে উপ দেন তাহলে তার উচিত হলো সে উপনকে সাদরে গ্রহণ করা আর সাদরে গ্রহণ করার অর্থই হল তার সাথে উত্তম আচরণ করা উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি আপনার বন্ধুকে গিফট দিলেন কিছু উপ দিলেন তারও উচিত আপনার সাথে উত্তম আচরণ করা সেগুলোকে সাদরে গ্রহণ করা আপনাকেও গিফট দেওয়া সুপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি আমাদের সার্বিক দিকগুলো শুধু একটি দিক নয় সুপ্রিয় দর্শক তাহলে এ দানের ফজিলত অথবা মোহানবুল আলমিন যে উদ্দেশ্যে তান করতে বলেছেন সে উদ্দেশ্য সফল হবে সুপ্রিয় দর্শক তাহলে আমাদের আলোচনাও চলছিল খোটা দেওয়া সম্পর্কে মহানবুল্লাহ আলমিন চোরাতুল বাকার আর দুই শত আয়াতেও তিনি এরশাদ করেন অনুফুন ওয়া মেরাতিনা আজা তোমার সঠিক কথা বলা সুন্দর কথা বলা অথবা মাপ করে দেওয়া ক্ষমা করে দেওয়া এটি অতি উত্তম তোমার দান করার পর ভোটা দেওয়ার মাধ্যমে যে দানে খোটা দেওয়া হয় সে দানের চেয়ে উত্তম হলো সুন্দরভাবে কথা বলা সুন্দর ভাষাতে কথা বলা যথেষ্ট হতে পারে মহানডবুল্লা আলামিন তোমাকে এই সুন্দর কথার মাধ্যমে বরকর দান করবেন আপনার কাছে কেউ আবারও চেয়েছে একবার চেয়েছিল আপনি তাকে কিছু দিয়েছেন তাকে দান করেছেন কিছু এরপরে আবার সে আপনার কাছে ধর্ণা দিয়েছে আবার কাছে সে চেয়েছে আপনি অন্তত তার সাথে সুন্দর ভাষাতে যদি সুন্দরভাবে বলা হয় তাহলে দান করে খোটা দেওয়ার চেয়েও এই কথাটি অতি উত্তম সুপ্রিয় দর্শক তাহলে দান করে খোটা দেওয়া যত ইসলামের নিকৃষ্ট যে গুণগুলি যেগুলো অনুত্তম গুণ সেই গুণের মাঝে একটি গুণ হলো দান করে খোটা দেওয়া অতএব আমাদের উচিত হবে দান করে খোটা না দেওয়া আর এটি হয়েও থাকে বাস অনেকগুলো কারণে তার মাঝে একটি কারণ বলা যেতে পারে যে এই কাজটি অহংকার করে মানুষ করে থাকে যে অহংকারটি নিকৃষ্টগুণ আর এই অহংকার করে কেউ যদি আবার খোটা দেয় তাহলে আরও নিকৃষ্ট এবং এই ধরনের কাজগুলো অহংকারের ফলে হয়ে থাকে এ মর্মে মহানবুল আলম এসাদ করেন যারা দান করে খরচ করে ইউনফিকুন আলহম রিয়া আন্ মানুষ দেখানোর জন্য এবং তারা আল্লাহ এবং পরকালের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে না এ থেকে স্পষ্ট বুঝতে পারি যে দান করার উদ্দেশ্য যদি ভিন্ন থাকে অথবা দান করার উদ্দেশ্য যদি রব্বুল ইজাতের সন্তুষ্টি না হয় এই ক্ষেত্রে সমস্যা হয় আর এই সমস্যা অনেক ধরনের হতে পারে তার মাঝে একটি অবস্থা এও হতে পারে যে সে মানুষকে খোটা দিবে। এবং খোটা দেওয়ার মাধ্যমে তার দানগুলিকে তার অর্থ সম্পদ গুলোকে নষ্ট করে দিবে আল্লাহ আমাদের সকলকে দান করার যে গুণ মমিনের যে গুণ সে গুণে গুণান্বিত করুন এবং যে গুণের নয় যে গুণ ইসলামী গুণ নয় দান করে খোটা দেওয়া এই গুণ থেকে আমাদেরকে মহানবুল আলমিন মুক্ত রাখুন ও আের দা ওয়া আনহামিল্লাহ রবিল্লা আলমিন আসসালাম আলাইকুম আহমতুল্লা Allah, Allah. মিনুস সালিহাত ওয়া اقামুস সালাত ওয়া আতাউয-যাকাত লাহুম আজরুহুম লাহুম আজরুহুম ইনদ রাব্বিহিম ওয়া লা খাওফুন আলাইহিম ওয়া লা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 जकतो दान अर्थ पल रायन बैंक सच बेमिंग शून्य উর তিন শূন্য শূন্য শূন্য আট তিন সুইফ্ট বিআইসি খেউ এ আর দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি টিভি মানবতার সমাধান সকল তার আপন কক্ষ পথে আল্লাহ সু কি আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে